শুনুন মেজবা সাহেবের ধারাবাহিক আলোচনার ষষ্ঠ খন্ড কি হয়ে গেছে খুচরোর প্রতিচ্ছন্ন আবহাওয়া এটাকে কাশবর পরিভাষা বলে সায় সর গুজরুদের সহগতে ভক্তির সহিত যে সমস্ত লোক অবস্থান করে অনেক সময় পরবর্তী দেখা যায় তার চেহারা চুরে কি হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে এই জন্য মদিনাবাসী চিন্ত কি করেছে ভুল করেছে এখন আমি বলে থাকি যে তাম দুনিয়াতে ওসামার তালাস চলতে আছে। এবং পৃথিবীর বহু কোম্পানি সেই হজরতে ওসামার মুখুশ এবং সব সবাই এখন কি হয়ে গেছে ওসামা হয়ে গেছে কাসির কাশির অন্তত পক্ষে এই মুখুশের মধ্যে কিছু ছবি আইসা না তোমার বিশ্বের মুসলমানদের চেহারার মধ্যে ওসামার ছবি পরিধান করে এবং বহু কোম্পানি সেই মুখ তৈরি আরম্ভ করেছে কি বলেন আল্লাপ করবার এই মুসলমানদেরকে দান জজরাতেন মুসলমান পুরুষ মহিলাদেরকে দান করেন মুসলমান মহিলারা কিভাবে জাহাজ করেছেন আমি আসার আগেই আমার মহতরম শ্রদ্ধ ভাই সভাপতি সবকে উনি একটু একটু লাঠি নিয়ে কাজে অসুস্থ পাঁচ ছাড়া একজন একটু অসুবিধে আমি বললাম হুজুর সাল্লু আলহিউসাল্লামের রাজ এই লেগরা সাহাবি ছিলেন হাজরের আমর জাহাজের ডাক পরেছে তার তিনটি ছেলে জাহাজে যাইতেছে যাওয়ার জন্য প্রস্তুত ছেলেরা বলতেছে আব্বা আমরা যখন তিনজন জওয়ান ছেলে আপনার পক্ষ থেকে জেহাজে যাইতেছি আপনার তো এখন আর জাহাজে যাওয়ার কোন প্রয়োজন কি নেই একদিকে আপনি রোগী অপরদিকে আপনি ল্যাংরা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে লাইলাল মারিজে হারাজ আলাল আহ রাজে হারাজ রুগ্ন আর আহ রাজ্যাংরা যদি যেহাদের না যায় তার একটা জঘন্য আছে সে তাকে আপত্তি কি হাজরতে আমর্যমাহ বলেন ইয়ার সুর আল্লাহ ইয়াহিব্লাহ আমার ছেলে বলতেছে তারা আমার বিনিময় জাহাজে যাইতেছে তারা কোরআন শরীফ দিয়া দলিল আমি আর আজ আমার না গেলে চলবে কিন্তু আর আমি চাইতেছি আমাকে জাহাজে যাওয়ার অনুমতি দেয়া হোক আর আমি জেহাদে যাওয়া শাহাদবো অমকালকে আমার তেরানে আমি খরাইরা আমার দরবারে হাজে হয়ে গেল সেই সেই মুহূর্তে হুজুর আক্রান্সাল্লাহসাল্লাম আমার ইকল জমুন জেহাদে যাওয়ার অনুমতি দিলেন এবং তিনি জেহাদে শহীদ হইয়ছেন জন্মতের অস্থায়ী মেহমান হিসাবে আচরণ বিচারণ করতেছেন অপেক্ষা করতেছেন আবেগ যখন কামত কায়েম হবে আমি মাওলায় সবদুসের বিচার আসনের সামনে খোর খোর মাওলার দরবারে হাজির হইয়া যাব আজ তার তুমি মুসলমান সন্তানের মধ্যে ওই জেহাদি জগবার দান করো ते कृषे और धर्म तरज तरह मोकबला करा क्रुशर नाम दिए तर एक साथ कृतिम भाव धर्म युद्ध सृष्टि करा जदि वो कृत्रिम दाबी रास्ते नामते हासे تدخل الجنة ولما ياتكم مسروا الذين صلوا من قبلكم مستهم الباسع والدرع وزلزلوا حتى يكون الرسول والذين آمنوا معه متى نسر الله ألا إن مسر الله قريب أم حسبتم أن تدخلوا جنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم السابرين যে পর্যন্ত এর মনে কে কি পরিমাণ মুজাহিদা করেছ কে কি পরিমাণ ধৈর্য আর সবরের পরিচয় দিয়েছ যাহাজের জন্য তৈরি করেছ এই পরীক্ষা নিরীক্ষা হবে না কালে মাত্র জাহ্নাতির দিকে চলে যাবে এটা কখনো থেকেই পারে না আলহামদুলিল্লাহ তমাম বিশ্বব্যাসী এই মহকা মুসলমানদের জন্য এসে গেছে হার হার গড়ে ছোট ছোট কলিজার টুকরো ছেলেরাও সে ওসামার জন্য পাগল হয়ে গেছে এই মোহব্বতকে পয়দা করেছে বলেন সাইয়া জাহালুর রাহুমরুল আল্লাহাকের তরফ থেকে বন্দার ভালোবাসা মানুষের অন্তরে পয়দা করানো হয় আমাদের রাজনীতিবিদরা টাকা পয়সা খরচা করা মানুষের ভালোবাসা হাসল করা সংসদ সদস্য হওয়ার জন্য চেষ্টা করে। রসুল করিম সল্লা ইসলামের সাথ করেন যদি বন্ধা মানুষের মহব্বতার ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে চায় তাহলে মানুষের সৃষ্টি সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে হবে যখন আল্লাহর প্রেম আর ভালোবাসা আল্লাহর সঙ্গে যোগাযোগ তার মজবুত আল্লাহ তাকে কি করে মোহবত করে আল্লাহ তখন হজরত জুবরাইল আলুসালামকে ডায়িকা বলে অনুক ব্যক্তিকে তুমি মহব্বত করো যেহেতু আমি তাকে محبت করি নিশ্চয়ই আল্লাপাক হজরতের জিবুরাই সলাহ করে দেখে বল মক্ক নগরীতে পাই হয়েছে যে ও সামা তার কোন অভাব তাম দুঃখ হুবের সে একমাত্র তার অপরাধ হয়েছে সে সেনাবাহিনী পবিত্র জমিনে অবস্থান করতে পারবে না এই ছাড়া তার অন্য কোন অপরাধ নাই যার কারণে সে দেশ দেশান্তরে হিজিরত করতে বাধ্য হয়েছে হে জিব্রাহিম তিনি আমার এই বঙ্গবা এসে আমাকে মহব্বত করতে হবে হজরতের খবর পয়া সমস্ত আসমানে করতে আরম্ভ করে ও ফেরস্তার জমাত শো ওসামা বা এই ধরনের মুজাহিদ ব্যক্তিকে আমরা মহব্বত করে এই জন্য তোমাদের দায়িত্ব আর কর্তব্য সেই ব্যক্তিকে তোমরা কি করতে হবে মহব্বত করতে হবে যখন তাদের কাছে সে প্রিয় ভাজন প্রিয় ব্যক্তিত্ব পরিণত হইয়া যায় যখন পুরা আসমানবাসীর কাছে সে ভালোবাসার প্রিয় হইয়া যায় সুমায়ু জাহুলাহুল কবু লাহাল আল্লাহ আল্লাপাকের তরফ থেকে জমিনবাসীদের মধ্যে জমিনবাসীদের তার ভালোবাসার মহাব্বত পয়দা করে দেয় নিশ্চয়ই মাহবুব তার মহাব্বত পয়দা হয়ে গেছে এই মুসলমান সন্তান শুধু মুসলমান মধ্যে তার মহব্বত আর ভালোবাসা সীমাবদ্ধ থাকে নাই বরং পৃথিবীর পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত অনুশীলন যাদের অন্তরে কিছু না কিছু মানবতার দরদ রয়েছে তারা ওসামার প্রতি দরদ রানা হয়ে গেছে ওসামার পক্ষ হয়ে গেছে তারা এবং তারা মানবতার বিধ্বংসী এই সন্ত্রাসী কাজ আমেরিকার তারা কখনো স্বীকার করতে কি পারে না এখন কি বলে ধরেন যে শুধু ওসামাকে যদি আমরা মাততে পারি তাইলে আমাদের এই লড়াই ক্ষী হবে না কি করবে যেখানে যেখানে মুসলমান আছে যেখানে যেখানে মুসলমানের শক্তি আছে সেখানেই লোকরা কি করবে লড়াই করবে এই কথাগুলি পরিষ্কার দেখতেছি এখনো যদি মুসলমান বসে বসে যদি দেখি ওসামার বিরুদ্ধে আফগানিস্তানের বিরুদ্ধে কিছু বলে প্রথম দিনের আমি বলেছি মনে মনে বলবে সে মনাফেক হয়ে গেছে মনে মনে বলবে সে কি হয়ে গেছে মনাফেক হয়ে গেছে মুখের বিরুদ্ধে কোনো কথা প্রকাশ করলে সে পরিষ্কার কাগের হয়ে গেছে সে পরিষ্কার বইমান হয়ে গেছে সে যদি তা বা করে এই মানকে না দেবে তাহলে তার কি হবে না এই হবে না সে সাথে তার আপনারা সেই ওসামাদ মাদক ইমান উপরে কায়েম থাকুক বাতলের মোকাবেলা কায়েম থাকুক এবং আমরা তার সর্বরকম সর্বাত্মক সহযোগিতার জন্য তৈর আছি এতে আপনারা সবাই একমত আছেন কিনা আদম আমি তখন আদমকে হুকুম করলাম উস্কুল আন্তার জঙ্গলতা তুমি তোমার ফ্যামিলি তোমার স্ত্রী তাদের হাওয়া কে নিয়ে জানলাতে কি করো বসবাস করতে থাকো তোমরা দুজন জানলাতে বসবাস করতে থাকো এই কথা বলে আদমকে বলতেছে উস্কুল আন্ত অজাও জোকা তুমি তোমার জীবিকি নিয়ে জলনাথে বসবাস করতে পারো এ যে স্বামী কি করতে হবে ঘরের জিম্মারি আদায় করতে হবে স্ত্রী ঘর দিবে স্বামী করবে না স্বামী ঘর দিবে স্ত্রী বাস করবে তাহলে খর ঘর এর জিম্মারকে স্বামীকে করাবে এবং এটা সরিত্তর হোক কেউ যদি নাকি কোথাও বিবাহ করতে যায় কি বিবাহের জন্য মহিলা যাবে না ছেলে যাবে ছেলে তালাশ করে তার আত্মীয় স্বাসন তাল করে মহিলার বাফের বাড়িতে বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে কি যাবে তাহলে মহিলা তো তার বাফের বাড়িতে স্মসম্মানে অবস্থান করতেছে এবং পাত্রপক্ষ বা পাত্র সহ তালাশ করি কি করতে হবে পাত্রীর বাড়িতে যাইতে এটা ইসলামে আম্মা জানদেরকে সবচেয়ে সম্মানজনক ব্যবস্থা দেয়নি কিন্তু এখন মেয়েরা ছেলেদের সঙ্গে চুরি করা চোরাই পথে চড়ে যাইতেছে। এটা কি মেয়েদের জন্য সম্মানজনক ব্যবস্থা না অসম্মানজনক ব্যবস্থা একটা ডান্ডা কথা জীবজন্তুগুলি জীবজন্তুগুলির কাছে গাভিল আর ছাগল নেওয়া হয় কি বলে কি করা হয় কিন্তু ইনসান আর সাগল সম্মানজনক জাতি হুজুর সাল্লামত মহিলার পাশের বাড়িতে পুরুষ পক্ষ যাবে এর থেকে সম্মানজনক ব্যবস্থা কি আর আছে তাম বাংলাদেশের উপজাতীয়দের মধ্যে জীবজন্তুর তরিকার ব্যবস্থা আমি সাঁওতাল এবং আরো বিভিন্ন জাতির বিভিন্ন এলাকায় গিয়ে তাদের সংগ্রাম নিয়েছি বিশেষ করে সাঁওতালের খবর নিয়েছি তারা বলে যখন সাঁওতালের বিবাহ অনুষ্ঠান হয় তখন মেয়েকে ছেলের বাড়িতে আনা হয় মেয়েকে ছেলের বাড়িতে আনা হয় তা আমি হেসে উঠি বললাম হ্যাঁ গাভিকে বলদের বাড়িতে নেওয়া হয় এটা ন্যাচারাল পদ্ধতি এটা প্রাকৃতিক পদ্ধতি যে প্রাকৃতির কথা একটু বড় সাহেবরা বুদ্ধিজীবীরা বলে থাকে আল্লাহর কথা বলে না কিসের কথা বলে প্রাকৃতিক পদ্ধতি হল এই এবং সেই মেয়েকে ছেলের বাড়িতে নেয় ছেলে দেওয়া গাছের উপরে উঠা বসে থাকে এখন মেয়েকে দিয়ে বলা যে তুমি নেমে আসো তোমার সাথে আমার বিবাহ হলে তোমার কোন কাজকর্ম করতে হবে না তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছুর জিম্মা তার তারপরেও ছেলে আসবে না হবে না মেয়ে কি দিয়ে বলে তোমার হুকাতামাক সব কিছু আমি অ্যারেঞ্জমেন্ট করে দেবো তুমি শুধু বসে বসে খাইবে তোমার কোনো কাজ করতে প্রয়োজন নাই অগুত্য ছেলে নামে আসে যে হ্যাঁ আমার যখন কোনো কাজ করতে হবে না আমি যখন পুরা পেনশন করতে পারবো তোমার উপরে সব জায়গায় ইচ্ছে দিয়া এখন আমি বিবাহতে কি করতে পারি তোমার সঙ্গে সম্মতি দিতে কি পারি কি বন্ধু আম্মাজনদেরকে মাতৃ জাতিকে নিকৃষ্ট পথ আছে স্টেটগুলিতে উপজাতি পদ্ধতি অনেকটা শাসন ব্যবস্থা রয়েছে থাইল্যান্ড থেকে আরম্ভ করে ফিলিপাইন পর্যন্ত সে সমস্ত দেশে সেই সম্পূর্ণ কামাই রুজি করবে মহিলা এবং সন্তানগুলির মালিক হবে সব মহিলা পুরুষ কোন কিছুর জিম্মাদার নাই পুরুষকে বিবাহ করে আনবে পুরুষকে মহিলা আমি বলছি না বাচ্চার মালিক মুরগি খাবার আমাদের দেশে বাচ্চার মালিক গাভি খুব মতের মালিক গাভী বলি হাম্বাহ্বা করতে থাকে তার কোন জিম্মদারি নাই কুকুরের জিম্মাদারিরও সাতটা বাচ্চা পালন করা দুধ পান করানো জীব জন্তুরিকা রয়েছে সেই উপজাতীয়দের মধ্যে আবার উপজাতীয়দের মধ্যে যারা বিভিন্ন স্ট্রাইক কন্ট্রোল করে তাদের মধ্যে অবস্থা কি আছে তারপরে আঞ্চলিক উপজাতীয়দের মধ্যে যেভাবে হোক পুরুষের মহিলার কৃষিটা সম্পর্ক কি আছে আর সেখানে তাদের অধিকাংশের কি নাই বাবার কোনো ঘোষ কি নাই বাবার কোনো পরিচয় পাওয়া কি যায় না শুধু মায়ের সুত মায়ের ছেলে এতদিনই তাদের পরিচয় ও হচ্ছে বাইরে তাদের কোনো পরিচয় কি নাই আব্বা মারা যাওয়ার সময় বিলাপ করে মৃত্যুর পরে ক্রন্ধন করে সন্তান তার কত দায়িত্ব আদায় করে কিন্তু আমেরিকার মতো দেশে ওই দেশ দুই কোটি ছাব্বিশ লক্ষ ছিয়াশি হাজার বুড়ার বুড়ি ওল্ড সেলস হাসপাতালে জীবন যাপন করতেছে তাদের কোন সন্তান ছেলে মেয়ে তাদের ক্ষেত করতে কি নাই রাজি নাই এবং মৃত্যুবরণ করলে এই লাশও তারা গ্রহণ করতে কি নাই রাজি নাই কারণ ইসলাম শিক্ষা দিয়েছে কোনো ব্যক্তি তোমাদের যদি ইন্তেকাল করে তার যদি তোমরা জানাজায় উপস্থিত থাকো তাহলে এক এই রাত সব তোমরা পাইবা অল্প পাহাড় পরিমাণ সোনা আল্লাহ অবস্থায় দান করলে যে পরিমাণ সব পাওয়া আল্লাহ তোমাদেরকে সেই পরিমাণ সব দান করবে যদি তার মাটি দেওয়া দাফন করার কাজেও যদি কি তোমরা কি করো সময় লাগ তাহলে এই রাত তাইনে দুই পাহাড় পরিমাণ সোনা আল্লাহ অবস্থায় দান করিবার সব আর ফজিলত তোমাদেরকে দেওয়া হবে मरिकान जी मिल की तवक्का कर जी गुरुकाल मीबंधनिया घुरा फिर करोटे राजन जी ब्रैंड सर बंदिया घुराफे चूल पाखा मेरे खेब मत कर किसु पा जाश ग्रहण कर लगर दिल्ली स्वभाव प्रभाव पुण्य होना यहां पर बोझे तरह परिसि तेज सामाजिक रीति और नीति प्रचुर जीवनधारा তাদের জীবন জীবনধারা কোনো ব্যাসকমক্ষেই নাই কোন বুলু কুকুর মারা যাইতে আরম্ভ করলে এই বুলু কুকুরের নাতি নাতি রেশা তার পাশে কাজতে আরম্ভ করে তার সেবার খেদমত করতে আরম্ভ করে বুলু বলতে আরম্ভ করলে তার আয়াওয়ালা দেশা তার খেদমত করে তার মুখে একটু সর্বতার পানি দেওয়ার করে প্রদান করে ঠিক তেমনিভাবে ওই বুঝদের অবস্থা ওই টনিদের অবস্থা ওই আমেরিকান জাতির অধিকাংশই এই অবস্থা যে তাদের মৃত্যুর সময় तर कोला तरलाख प्रशाख तर पात करा मुहत्या तैयार हासपत् सवधान थके जुड़ा बुढ़ी आत्महत्या करते नत्महत्या करवस्थापना क्षुदी ना पाए तेवर समाज তাই ও সমাজ ও জন্তুর সমাজের সঙ্গে আমাদের সঙ্গে মিল সম্পর্ক কখনো কি গঠিত হতে পারে তাদের সঙ্গে আমাদের বীর হতেই পারে না এতক্ষণ আলোচনা করছে বাবা আর মা হওয়া কোথাকার ঘটনা জন্নাথের ঘটনা কালে আমাদের মা বাবা কোথাকার অধিবাসী আর তাদের মা বাবা কোথাকার অধিবাসী আরে গাছের ধানের অধিবাসী গাছের ডালে অধিবাসী হনুমার মানস ভুলতা হাইরূ আসে মানি বাফ কো ভুলতা যাতা হাইরূপ আসে মানি বাফ কো বসবাবা সমঝা হাই উষ্ে বান্দর হনুমান কো বসবাবা সমঝা হাই উষ্ণে বান্দর হনুমান কো আসমান পর্যন্ত তাদের চিন্তা চেতনা পৌঁছতে পারে না জন্মতের কাছে নাই তারা তো বাস্তবতার আলোকে চিন্তা করে তাদের ব্রেন যুক্তির মেরেখে তারা চিন্তা করে ওই আসমানি আসমানি রবকে তারা ভুলে গেছে আসমানি বাসকে তারা ভুলে গেছে আদমকে তারা ভুলে গেছে শেষ জন্মাতি তালাশ করে বস বাবা সময় গেছে হনুমান ক বাঁদর বানর বাবা হনুমান দাদার নাটি আরওলার তারা নিজেকে সাব্যস্ত করতে আরম্ভ করেছে বানর বাবা হনুমান আওলাদের সঙ্গে বাবা আীস আলাইলামের আওলাদের সঙ্গে বাবা নু আলাই আওলাদের সঙ্গে কোন মিল কোন সম্পর্ক কোন সংহতি থাকতে পারে আসুন আনতা ও যা উন্নকার জন্মাতা সম্পূর্ণ ঘরের জিম্মাদারকে স্বামী না স্ত্রী এবং স্বামী যেখানে স্ত্রীকে থাকতে বলবে স্ত্রী সেখানেই থাকতে হবে এখানে স্ত্রীর কোন ইচ্ছামতো রুচি চলবে না আমার যখন যেখানে খুশি থাকব। হোটেলে রাত যাপন যা করবো নাইট ক্লাবে রাজযাপন করব। এই অধিকার বলল কি নাই স্বামী যেখানে থাকা অনুমোদন করবে বা যেখানে থাকবে দেশে থাকলে তো স্বামী যে ঘরে থাকে স্ত্রী সে ঘরেই কি স্বামী যদি বিদেশ থাকে স্বামী যেখানে থাকার জন্য স্ত্রীকে ইজাজত দিবে অনুমোদন করবে স্ত্রী সেখানেই কি করতে হবে থাকতে হবে অবস্থান করতে হবে এটা হল ইসলামের আয় স্ত্রীর থাকার ব্যাপারে কোনো স্বাধীনতা কি বলে মহিলা কি এতই পরাধীন হয়ে গেল কি বলে আমাদের দেশের প্রধানমন্ত্রী হলেন দুই মহিলা আগে আর পরে এরা কি একে একই ইচ্ছা করে যেখানে সেখানে যখন রাত যাপন করতে সক্ষম ছিল ফটক তাদের দেহরক্ষীরা যেই ঘরে অবস্থান করা অনুমোদন করে তার বাইরে থাকার কি প্রধানমন্ত্রী সাহেবের অধিকার আছে তাহলে হলে খুব হ্যাপাত থাকতে হয় আমি একদিন আপনাদের এই রাস্তা দিয়ে হাইকিয়া দেখতেছিলাম ওই দক্ষিণ দিকে বিদ্যুৎ উপকেন্দ্র আছে না সেখানে লেখা দেখলাম যে ছবি তোলা নিশ্চয় বিদ্যুৎ উপকেন্দ্রের ছবি তুলবে মানুষ একটু ক্যামেরা মারবে অসুবিধা পরে চিন্তা করলাম যে না বিদ্যুৎ কেন্দ্র হল দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্র সেখান থেকে কি হইতেছে মিল ফ্যাক্টরি কল কারখানা সর্বত্র বাড়িঘরে বাতি জ্বলতেছে এখন এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র খাদ্য উৎপাদন কেন্দ্র টাকা উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন কেন্দ্র এগুলো দেশের কি গুরুত্বপূর্ণ কেন্দ্র এগুলির ছবি যদি কেউ উঠায় তাহলে এই ছবি আর ম্যাপ বিদেশে প্রচার করলে বিদেশি শত্রুরা টু দি পয়েন্ট আসা এখানে কি করবে বোম মেরে আমাদের দেশের সম্পদ সম্পূর্ণ কি করবে ধ্বংস করে দেবে এই জন্য সরকারিভাবে সেখানে সাইনবোর্ড দেওয়া হয়েছে ছবি তোলা সম্পূর্ণ কি নিষিদ্ধ আমরা সবচেয়ে বেশি এই মানব সন্তান পবিত্র আওলা বাংলাদেশের মানুষ জন্ম দেবার জন্য সবচেয়ে দামি দায়িত্বশীল নেতারা তাহলে তাঁদের দেহকে এইভাবে হেফাজত না হইয়া যদি নাকি যে কোনো যে কোনো বদমাস পুরুষরা যদি তাঁতের চোখের ক্যামেরা দিয়া মনের নেগেটিভের মধ্যে আম্মাজনের ত্যা আর পিঠ আর চুলের আর ক্যাশের যদি নাকি ছবি তুলে মনের ভিতরে তার ভালোবাসার প্রেম পাকাইতে থাকে এবং যে কোনো মুহূর্তে চরিত্রহীন তার আঘাত তার উপরে হানার জন্য তাকে চোরাই পথে নিয়ে যাওয়ার জন্য তার মুখে অ্যাসিড মেলা তাকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করে তাইলে এটা এই গুরুত্বপূর্ণ ধ্বংস হয়ে গেল না ফলে এটা সবচেয়ে বেশি হেফাজত করতে হবে না হেফাজত করতে হবে মূল্যবান হওয়ার কারণে ক্রিমতি হওয়ার কারণে দাম কমার কারণে নয় দাম কমে না এই জন্য বরং তার দাম কি হয়েছে বেশি কথাটা উল্টা বোঝানো হয়েছে আমাদের যে আম্মান দেহ ডায় বোর কাবে হেফাজত করে কি করবে চলবে যাতে পরে নজর এসে পড়তে কি না কেন দেখি অপরাধ আম্মা জানের অপরাধ হল পুরুষদের পুরুষ ভ্রমরার মতো জাতি নানান ফলে বিচরণ করা নানান দিকে তাকায়া। বিভিন্ন রকম মনের মধ্যে খারাপ ধ্যান ধারণা সৃষ্টি করার অভ্যাস হয়েছে পুরুষের মধ্যে মহিলাদের জন্মগত একেবারে চরিত্রহীনগুলি বাদ দিলাম শরৎ করা নব্বই ভাগ নিরানব্বই ভাগ আম্মা জন তার স্বামীর সঙ্গে বিবাহ হওয়ার সাথে সাথে অন্য পুরুষের প্রতি তার মনের চুলকানি কোনদিন এসেছে বলতে পারবে এই জন্য পুরুষের প্রতি যদি নাকি অনিচ্ছাতৃত মহিলার চলার পথে নজর পড়ে যায় এতে তেমন কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হতো তাহলে পুরুষদেরকেও বলা হতো চাদর দেওয়া ঢাকিয়া বোরকা দেয়া চলো যত কোন মহিলার নজর তোমার উপরে পড়তে কি না পারে মহিলাদেরকে বলা হয়েছে হেফাজত যেহেতু তোমরা দামি এবং তাদের পুরুষ জাতির চরিত্রের মধ্যে কিছু কিছু বলিত্র আসে এই জন্য তোমরা নিজেদেরকে রক্ষা করার জন্য এভাবে চলতে হবে তাইলে এখন এটা পুরুষদেরকে না বলা হলো যে মহিলারা তো অনিচ্ছ কৃপ্ত হল রাস্তায় চলার পথে পুরুষের প্রতি তার নজর পড়বে না কিন্তু মহিলারা যদি তার আপাদ মস্তক চলে আমরা শত চেষ্টা করেও কি তাদেরকে দেখতে পাবো এই জন্য বদমাস পুরুষগুলি সিদ্ধান্ত করেছে হ্যাঁ আমরা তাদেরকে মোটেও দেখতে পারবো না দুঃখের সহিত যশোরবাসের পুষ্যকায়ত করি নোহাফা তো যশোরের ভিতরে পত্রিকা খুললেই মহিলাদের উপরে নির্যাতন মহিলাদের গলায় ফাঁস দেওয়া একটু বেশি খবর পাওয়া যায় কি বলেন খবর পাওয়া যেতেছে যদি এই তফসিল মাহফিল হওয়ার পরও নোয়া পড়ার আশেপাশে যদি নাকি ঘটনা অহরণ আগের মতোই ঘটতে থাকে আমার পরামর্শ হলো তফসিল মাহুল বন্ধ করে দেওয়া উচিত এই তফসিল মাহফলে যখন কোন পরিবর্তনই হবে না মহিলাদের উপর থেকে নির্যাতন নিপণ স্ট্রিম রোলার সরবেই না তাহলে এই মাহবুলের প্রয়োজন আছে আল্লাহবাদ পরবর্তীঘরে আলম বলতেছেন ওয়া জরুহিল মাদা আজয় মহিলাকে তার খাট পালনে মাদা আজয় তার খাটে তার পালনে তাকে যেখানে থাকতে বাসের বাড়ির থেকে এনে যে ঘর দিয়ে চল সেখানে তাকে থাকতে হবে তোমার জন্য কি মিল না হয় তুমি কি করো সরে যাও কিন্তু সরে কতদূর যাবা ঘর থেকে বেরিয়ে যাবা অসম্ভব যেহেতু তুমি তার হিফাজত তির মাদা যদিও ঝগড়া হয়েছে এখন তুমি ঘর থেকে বেরিয়ে চলে গেলে অন্য দিয়ে আসা কোন খারাপ লোক আসা তার সচীত্র অপহরণ করতে পারে এই জন্য তোমার সাথে তার পাহা দাড়ি করতে হবে পাহাড়ি করতে হবে অথবা যদি নাকি স্ত্রী যদি নাকি তোমার সঙ্গে যেই বিষয় নিয়ে বেমিল হয়েছে মিল করার জন্য যদি চেষ্টা করে তুমি যদি ঘর থেকে বাইরে অন্যত্র চলে যাও তাহলে তোমাকে খুঁজে পেয়ে एक नम्बरे मिल करार व्यवस्था पाई ना और एक नम्बरे तरह सतर्थर संरक्षण मध्य की आसते विघ्न घटते कि पड़े यही तुम्हें से पालन के सर जाइ कंतु से घरे ही तुम्हें थकते हो सोक है क्राम তুমি একটু ঘরের মিত্রতা গাইতে আসিল তখন তার আর প্রসারে প্রশারি খাটাইতেছে না এই জন্য শুয়ে মাঝে মাঝে একটু মশা মারো আর থাকা তখন স্ত্রী চিন্তা করে হাইরে যার ঘর যার খাট যার মশারি আর আমি সেখানে আর আমি শুয়ে আছি আর শুয়ে পিঠের মধ্যে মশা পিটাইতে আসবে তখন তার অন্তরের মধ্যে মায়ার দরকার বলবে চলে দাঁজলার দরকার কি এত মশা মাইয়া চলেন চোখের পেতে চলে আসবে কিরো বলবে না আর শৈর আমরা হয়তো কথা একটু সাজায় পেশ করি কিন্তু কথা সম্পূর্ণ এটা কিরণের কথা অহা জির হন না ফের আছে আর যদি তোমাদের মধ্যে কোনো অবস্থা মিল না হয় তখন দুই পক্ষের দুইজন মুরব্বী সালিশ নির্ধারণ করা এখন আল্লাহ পাকে ও আজ চলছে সালেশদেরকে সালিশ সাহেবরা সালিশ করতে আসছেন আপনাদের চেষ্টা থাকতে হবে এই বে মিলকে মিল করে দেওয়ার জন্য বিচ্ছেদ করার কোন প্লান আপনাদের অন্তরে থাকতে কি পারবে না বরং এই আত্মীয়তাকে বহাল জন্য আপনারা সর্বরকম চেষ্টায় আত্মনিয়োগ করতে হবে এখন তো যদি দেখা যায় যে না এটা মেল হওয়ার কোন রকম সম্ভাবনাই কি নাই বারবার পরীক্ষায় ফেল করেছে তারপরে সম্মানজনক ভাবে আলোচায় প্রত্যেকে প্রত্যেকের জায়গায় চলে যাবে কিন্তু এখানে কোন রকম হৈহাল্লা চলবে না স্ত্রীর সঙ্গে যেভাবে খুশি সেভাবে জুলোমান নির্যাতন করার কোন অধিকার কি নাই বকুল থাকার ব্যাপারে স্ত্রীর কোনো স্বাধীনতা নাই স্বামী যেই ঘরে থাকে বা থাকতে অনুমোদন করে তাকে সেই ঘরেই থাকতে হবে কিন্তু করান বলতেছে খাওয়ার ব্যাপারে তা না তুমি তোমার স্ত্রীকে নিয়ে খাওয়া তুমি যদি টাকি মাছ পছন্দ করো তোমার স্ত্রী পছন্দ না করে জোর করে হলেও তার মুখে ঢুকা দিতে হবে যেহেতু আমি টাকি খাই তুমিও টাকি মাছ খাইতে হবে এটা কিন্তু মিনহার রাগাদান তোমার যদি টাকি খুব পছন্দ হয় তুমি টাকি মাছের খাও যদি তোমার স্ত্রী বলবে না আমি রুই মাছের গেব হর্তা খাইব তাহলে সে তা খাইবে তুমি যাহা খাইবে সে তাহাই অবশ্যই খাইতে হবে এটা সরিয়েছে কি প্রত্যেকে তার রুচি মতে খাইবে থাকার খাওয়ার ব্যাপারে স্বাধীনতা থাকার ব্যাপারে স্বাধীনতা কি না প্রত্যেকে নিজের রুচি মতো থাকবে বিশেষ একটা গাছ আল্লাহর তরফ থেকে চিহ্নিত করে দেওয়া হয়েছে এই বৃক্ষের ফল তোমরা কি না ড্রেন সে গাছ কি গাছ সেটার কোন পরিষ্কার বর্ণনা করন হাদিসে আসে নাই মানে যার পরিষ্কার বর্ণনা করন হাদিসে আসে নাই আবহা সেটাকে কিছুটা উজ্জ্ব রাখা হয়েছে তাহলে সেটা একেবারে কোন গাছ এই গাছ সে গাছ এগুলি তালাশ করা আমাদের কোন প্রয়োজন নেই প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাট হাজারি চট্টগ্রাম তাহলে কিন্তু তোমরা নিজের ক্ষতি নিজে সাধন করবে ওই বৃক্ষের কাছেও কি যেতাহান বাবা আদম্মা রেহম সালাম জান্নাতে আল্লাহ পাকের নির্দেশ আর আদেশ মোতাবেক সুশৃঙ্খল জীবন যাপন করতেছিলেন সহি রাস্তায় চলতেছিলেন আজল্লাহমদ শৈতান শৈতান তাদেরকে কি করেছে ফিসিয়ে গেলে যেমন আপনি রাস্তা দিয়ে ঠিক মতেই ছিলেন। আরেক ব্যক্তি আসে আপনাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে তাইলে কেউ কি এ কথা বলবে চলার দোষে অ্যাক্সিডেন্ট সে কেউ বলবে তাকে দোষী বলবে যে তাকে ধাক্কা দিয়েছে আল্লাহাক বলেন আমার আদমার হাওয়া ঠিক মতোই জাননাতে চলতে চলেন আজম্লাহমার শায়তান তাঁদেরকে ধাক্কা দিয়েছে কি করছে এবং শানত যে কত সুন্দরভাবে আসছে যে আমি একটা জঘন্যতম অপরাধ করে ফেলেছি আল্লাহ আমাকে হুকুম করেছিল আপনাকে সজিতা করার জন্য আমি তা করিনি আমি তো একজন বহুত বড় চগিন্ন অপরাধী হিসাবে সেদ্যস্ত হয়ে গেছি আপনার যদি একটু দয়া হয় তাইলে আমি অপরাধ থেকে রেহাই লাভ করতে কি পার আমি এসেছি আপনার একটু বিশেষ সেদমত কীরা যদি করোনার দৃষ্টি লাভ করি তাইলে হয়তোবা আমি অভিশাপ থেকে মুক্তি লাভ করব দেখলেন তার দরখাস্তর হৃদ কত সুন্দর এবং সাথে সাথে বলতেছে ও একেবারে আল্লাহর কসব আল্লাহর শপথ করে আমি বলতেছি ওয়াইমা মিনাল্ না সে হইনা আমি আপনাদের একেবারে মঙ্গল কামি খায়ের খা ভালাই কামনা করতেছি আপনার এই ভালাইকে আমি চাইতেছি ওই যে করেছি এতদূর যদি মঙ্গল করতে পারি হয়তোবা আমি অভিশপ্ত রেঘাওয়ার থেকে রেঘায় মুক্তি লাভ করতে গিয়ে এবং আসলে আপনাদেরকে যে ওই বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছে নব তৈর হয়েছেন আপনারা সৃষ্টি হয়েছে। আপনাদের নারী আর হজমি শক্তি পাকস্থলে কিছুটা কমজোর হয়ে আছে क्ष खाद्यता स्ट्रंग नारिया पाकस्थल प्रयोजन आल्ला बरसू से जानना पाकस्थल शक्तिशाली थाना अपन क्षति हार समना की ना अपर दिखे सुनोदे आसले तो জান্নাতের মজার কেন্দ্রে মজা বুক করার জন্য তৈয়ার করা হয় নাই কারণ ফেরেস্টাদের মঞ্চে ভালো বক্তিতা দিয়েছিলেন না বক্তৃতা যোগ্য সাব্যস্ত হওয়ার কারণে পড়েছেন ওই দুনিয়ার খেলা যাইতে হবে দুনিয়ার খেলা গেলে বহুত বড় জিম্মদারি বহুত বড় মুশকিল আবার মরতে হবে মহু সেখানে আসে আবার গুরু হইতে হবে বুঝি হইতে হবে অ্যাক্সিডেন্ট করতে হবে এই বিপদ আপাত আসতেই থাকবে চলতে থাকবে আর যদি জান্নাতে থাকেন তাহলে বড় অনন্ত অসীমকাল আবার আবার মজার করতে পারবেন এখন ওইটা নির্ভর করে ওই ফল খাওয়ার থেকে কারণ আপনারা যদি ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খান তাহলে আপনারা খাওয়াল দিনা চিরকাল জানলাতে হইয়া যাইবেন আপনাদের তৈরি করি না দুনিয়াতে পাঠাবার জন্য চিরকাল জান্নাতি হইয়া গেলে আল্লাহের মেশন ফেল করবে এমন খাডানো ভক্ত ভাবে সে রসানো কথাবার্তা বলেছে শাসকজ্জেল দুইজন নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছেন জগনাথের যে আরাম আর মজাদার জায়গায় কেনারা উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত জন্নতের নাচ নামত থেকে তারা বঞ্চিত হয়ে গেলেন এমনকি জান্নাতের পোশাক থেকে তারা মাহরুমার বঞ্চিত হইয়া গেলেন তাদের পোশাকও খসে পড়ে গিয়েছেন প্রত্যাফিকা ইয়াকানে আলাই হিমান ওরাকিল জানা প্রত্যাফিকা ইয় সেভানে আলাই হিমান ওয়ারাকিল জানা আল্লা যে জন্মগাসে ভাবে হায়ার সরমদান করেছেন এইভাবে উলঙ্গু হীরা গাছের পাতা দিয়া তারা আপন সতর্দার ডাকতে আরম্ভ করেছে। করেছেন আল্লাহের তরফ থেকে বলা হলো এই গোতবার এখন আর তোমরা এখানে থাকতে পারবে না থাকতে পারবে না এখানে স্থায়ী জিনিস পায়দা করা হয় না খেলাপথুরহ্ন করা হতো। দুনিয়াতে হইত রিসেপশন জন্যে তাদেরকে অনেক সম্মান প্রদর্শন করে খেলাপাতুর মোসনাদে পাঠানো হইত এখন হয়তো একটু আল্লাহর নারাজ হইয়া পড়াইতেছেন আল্লাহ ইবনুল আকা ইস্কন্দারি রহমতুল্লাহ বলেন আমাদের ক্ষতি হইল কি লাভ হলো আমরা এদিকে চিন্তা করি আদম আলাহি এই এইভাবে জান্নাত থেকে আসার কারণে তিনি অনেক দলিল দিয়েছেন যে আমাদের জন্য এটা লাভ হয়ে গেছে হাজরতে আদমের জন্য লাভ হয়েছে আমাদের জন্য কি হয়ে গেছে লাভ দেওয়া গেছে হাজর আদম সালাম আলাইহিসালাম এইভাবে আল্লাহবাকের নারাজিয়া দুনিয়া পেয়সা তিনি কান্না কাটে শুরু করে দিয়েছেন আল্লাপাকের তরফ থেকে তিনি একটা বিশেষ দরখাস্তের মুসাবিদা জানতে পেরেছেন এবং সেই মুসাবিদায় দরখাস্ত করার পরে আল্লাহ কি করেছেন ক্ষমা করে দিয়েছেন যদি আদম আলাইসালাম এইভাবে দুনিয়াতে না আসতেন না কাঁদতেন আমরা এই দোয়ার মসাবিদ এখনও জানতে পারতাম না এই ইজি প্রসেসে এই দোয়াখানকুরা আমরাও আল্লাহবাকের বরবারে ক্ষমার পথ খুঁজে পেতাম না এবং ক্ষমা পাওয়া আমাদের পক্ষে কোন রাস্তা হতো আদম আলাইসালাম এভাবে আসার কারণে আদম আলাইলামের ওই শিখানোর দরান এবং ক্ষমা পদ্ধতি আমরা সব কিছু যা দেখেছি সক্ষম হয়েছি তাহলে আমাদের জন্য লাস ক্ষতি হল না লাভ হয়ে গেছে অত না হয়তো বা দুঃখ মিলেবার জন্য আল্লাহ বলেন একথা হলে যেও না আদমাদ আদম জাতির সঙ্গে শানের সঙ্গে চিরশত্রুতা কায়ম হয়ে গেল শয়তান বলেছে আমি প্রত্যেক রাস্তার মোড়ে আদমের আওলাকে ধোকা দেওয়ার জন্য বসে থাকব এবং অধিকাংশ লোককে আমি গোমরাহার পথগ্রস্ত করে ফেলব আল্লাপাত যে বন্দাগুলি তোমার খাটি বন্দা হবে তাদের উপরে আমার কোন ধোকা চলবে না আল্লাহ পাক বলেছেন সাবধান তোমরা স্মরণ রেখো শৈতান তোমাদের পরিষ্কার শত্রু সে বন্ধুর দেশের যত মুশাড়া দিবে এটা কখনো বন্ধু সুলভ কাজ হইতে পারে না মুসলিম জাতির জন্য মিনার জিন্লাতে হয় না আজাজিরের খালাতবাই ঘুষেরা যা কিছু পরামর্শ মুসলমানদের মুসলিম দেশের জন্য দেবে এটা মুসলিম জাতির জন্য মঙ্গল না অমঙ্গল হবে ভালো হবে না মন্দ হবে শান্তি হবে না অশান্তি হবে যেহেতু আল্লাহ বলেছেন সত্য সুদ্রোহ আদোহা যত রকম বন্ধু ব্যাগ ধরে আসবে কখনো তাদেরকে বন্ধু মানে তোমরা কি করিব না দেখেন আফগানিস্তানের অপরাধ ঠিক বন্ধুর ভ্যাস ধরে আসা ধর্ম প্রচার করতেছে তাদেরকে বন্দী করতেছে জাতিসংঘের কোন অবকণ্ড কর্মকে তারা সহে না এবং তারা খাদ্য প্রেরণ করতেছে সেই খাদ্য ছেলে দিতেছে যে খাদ্যের ভিতরে নিশ্চয়ই কি আছে সুগারের চর্বি রয়েছে সুগার খাওয়ায় না আমাদেরকে গুমরাহ করার চেষ্টা করতেছে আই তাই এর এ লাভ বহুমত আছি জঙ্গনাথের পাখি জঙ্গনাথের অধিবাসী কছে মৌত আছে দুনিয়াকে যেভাবে সেভাবে বেলেগা মুখ দিও না যেভাবে সেভাবে হারাম খাদ্য খেও না যদি তোমরা হারাম খাদ্য রক্ষণ করো তাহলে তোমাদের উর্বা শক্তি থাকবে তোমাদের ইঞ্জিনের চাকা জাম লেগে যাবে জঙ্গত পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে না তোমরা সহযোগিতা পাবে না সার্ভাই সহযোগিতা পেয়েছে আফগানিস্তানের আমিরুল মোহাম্মদিন মোল্লা সচেতন যে আমাদের যে আসল তাকওয়ার যোগ্যতা হারাম খাওয়াই আমাদের সেটা ধ্বংস করার জন্য চেষ্টা করে এই জন্য খাওয়ার পটলা কিনে একত্র করে পেট্রোল ডিজাল আগুন জ্বালিয়া পরাইয়া দিতেছে যেহেতু আমাদের আল্লাহর ডাইভি মদত খাইতে হবে আমাদেরকে দিতে হবে হালহ হবে নতুবা আমরা আল্লাহ পা মদত কি পাবো না ফিজা এ বদ্রে পায় ফিরা তে মশ কো ফিজা এ বদ্রে পায় উত্তে কতারি যে বদলের যুদ্ধে সাহবা ইকর যেরকম তকালা ছিল আল্লাহ ছাড়া কোন গায় সাহায্য চায় নাই এবং কোনো সাহায্য করিবে পরিস্থিতিও কি ছিল না একমাত্র আল্লাহর সাহায্যেই তারা কামনা করেছিল যদি তোমরা সেই ফিজা সেই পরিস্থিতি সেই অবস্থা সৃষ্টি করতে পারো আল্লাহ আল্লাহ আফগানিস্তানের পরিস্থিতিকে ধরে রাখার চেষ্টা করতেছে সেই পরিস্থিতিকে সংরক্ষণ করার চেষ্টা করতেছে আল্লাহ তুমি সুরেশার মদত তাদের জন্য প্রেরণ করো সুরেশার সাহায্য তুমি তাদের জন্য প্রেরণ করো রহমতুল্লাহ আলহি বলেন নিহি থা তিনশো তেরাশে আগে তার সময় বদর গ্রামাঙ্গনে যারা উপস্থিত ছিল তাদের সংখ্যা ছিল মাত্র তিনশত গা নি তিন সো তর আগে তো শুমার ওখান জুবানি খুশ পোশাকি দরিদা পাখ ছো পুরো সুখনা যে তুম মাস ছিলো রমজান মাস মুখ শুকনো ছিল রোজাদার ছিল এবং পোশাক দরিদা তাদের পোশাক ছিল জিন্ন শিহ্ন পাউমেছা রে পায়ের মধ্যে কোন জুতো আর বোট ছিল না বরং খালি পায়ে ওই মরুভূমির বালুকারসির উপর দিয়ে চলতে চলতে পায়ে ঠোস ফুলে গেছে এবং সেখানে বাংলা ম্যাচ জমে গেছে এই অবস্থায় তারা উপস্থিত হয়েছে এবং ছিল না একমাত্র তাদের কাছে একখান খাটিয়ে কেমন ছিল সোনা হো সোনা হো কোথা সাত উমকেও এক দীঘা অলঙ্কার তারা এই সংবাদ পেয়েছে নবীর পবিত্র পরবর দিদার সাথে কে আছে আল্লাহ আল্লাহুল্লা সুদুল্লাহ এই আফগানিস্তানের মুজাহিদিনদের কাছে বাইরের কেউ সাহায্য করে আছে মুসলমান দেশ সবাই সঙ্গে সরকারের সঙ্গে আঁত আট সবাইকে কি করেছে আগের থেকে মিল করে রেখেছে কেউ গণতন্ত্র দিয়া কেউকে কে রাজতন্ত্র দেওয়া যাকে যেভাবে সম্ভব হয়েছে তাকে সেভাবে হাত করেছে এবং আশেপাশের কোনো দেশ সাহায্যকারী আর বাকি থাকবে তক্ষে বলতেছে ইরান বটে কিন্তু সাহায্য দেওয়ার মতো খাওয়ার অবস্থা সেখানে নয় পাকিস্তান তো সম্পূর্ণ বিরুদ্ধে এখনও বেড়াইতে গেছে আমেরিকা বলঞ্জ সেখান থেকে আরো কিছু সাহায্য সাহায্য উসুল করে আফগানিস্তানের উপরে সরাসরি আক্রমণ করা কোনো রকমের লাইন পায় কিনা এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ রয়েছে উজবে উজবেকিস্তান এবং তাজাকিস্তান উজবেকিস্তানের রাজধানী হল কাসান তাজাকিস্তানের রাজধানী হল আলমাত এবং উজবেকিস্তান হলো। সেই সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ জনবহুল দেশ কিন্তু সেখানের রাষ্ট্রপ্রধান হলেন ইহুদির বাচ্চা সেখানের রাষ্ট্রপ্রধান হলেন ইসহাত ইসহাত ইসহাত আলহাম ইয়াকুব আলহলাম ইসরায়েল ইয়াকুব আল্লাহ ইসলামের আব্বানা সেই নামই তার নাম তার মা রেখেছিল কিন্তু তিনি মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য নাম পাল্টার নাম রেখে দিয়েছেন ইসলাম করিম যাতে মুসলমানরা এস শুনলে সন্দেহ করতে পারে ইসলাম শুনলে ডাইরেক্ট আর সন্দেহ কি করবে না কিন্তু তালাবিগ ও অ্যাসেম্বলিতে গিয়ে বা সন্ধিতে গিয়ে কয়েক বছর আগে তিনি প্রকাশ করেছেন আমার শরীরের ভিতরে ইহুদির ব্লাড রয়েছে আমি ইহুদির বাচ্চা এবং ইহুদির বাচ্চা হিসাবে সে যত কিছু দায় দায়িত্ব আদায় করার আদায় করিয়ে যাইতেছে তাহলে উত্তরাঞ্চলীয় সেই দেশগুলিও কাটা আপনারাও সেখানে বিমান এয়ারপোর্ট করা সেখান থেকে বিমান উড়ার জন্য অনুমোদন নিয়ে চীন আরেকটি দেশ রয়েছে অদূরে কিন্তু সে তো বেচারা সেটি সে বুদ্ধ ধর্ম অবলম্বী বুদ্ধিষ্ট হলো তাদেরকে সংখ্যাগরিষ্ঠ তারা স্নানের সাহায্য করবে এটা চিন্তা করা কি যায় না বরং পার্শ্ববর্তী যে প্রদেশ রয়েছে আফগানিস্তানের সঙ্গে জিয়াঞ্জ প্রদেশ উত্তর পশ্চিম আঞ্চলীয় প্রদেশ শতকরা নব্বিভাগ হল মুসলমান হজরতের আবু আকাশ কাজি আল্লাহ তাল সাহাবির মগরও সেই প্রদেশে অবস্থিত এবং চীনের স্মরণের খনিগুলো সেই প্রদেশেই অবস্থিত এখন মুসলমানদেরকে সাহিত্য শাসন দেব মুসলমানদেরকে সুযোগ দেবে এই বৃহৎ সুযোগ সেই জমিন থেকে অর্জন করা এটা চীনের কাছ থেকে আশা করা वस्तु तर एकम के एकम आशे तो आल्लाल्लाह छा तर তাহলে আলহামদুলিল্লাহ বদলের সোজা বদলের অবস্থা সেখানে পয়দা হয়ে গেছে এবং রমজানও যুদ্ধ বন্ধ করবে না জলের ভুল সত্য ডিক্লারেশন দিয়ে দিয়েছে রোজা এখনো প্লাসটি করবে না বদলের যুদ্ধ সংগঠিত হয়েছে রমজান ও আলহামদুলিল্লাহ শীত এবং রমজান দুইটা একত্র হলে আল্লাহ পাকের কুদরত্বের কোন হবে আমরা আল্লাপের বরবারে দিনের শেষ আারস করতেছি আয় বারে লাহি আয় বারে লাহি সাহায্য যদি না হক তাহলে দুনিয়ার থেকে ইসলাম যাবে দুনিয়াতে ইসলামী স্টেট ইসলামী হুকুমত দাবি করার মতো লোক আর কি আল্লাহ অবস্থা আপনি আফগানিস্তানের সহযোগিতা করেন ব্যক্তির ভয়ে তাম দুনিয়া আতঙ্ক হইয়া গেছে সেই ব্যক্তি কারোর পাঠির ভিতরে রোগ ঢুকেরা দিতেছে কারো হার মজ্জার ভিতরে রোড করা দিতেছে কারোর ভিতরে আতঙ্কার ভয় ঢুকেরা দিতেছে যেহেতু আল্লা আল্লাহ তাকে মহাবত করতেছে এই জন্যেই তোমার ওয়ার্ল্ডে তার জনপ্রিয়তা সৃষ্টি হয়ে গেছে এবং প্রত্যেকেই মুঘুল তৈরি করতেছে আমরা এখন ওসামাদুল্লাহ বলতে চাই আমাদের সুরোতকে আমরা ওসামাদুল্লাহ স্রোতে পাল্টি পরিবর্তন করতে চাই আল্লাহবাসা এই মহব্বত বাকি রাখি আল্লাহ আল্লাহ সম্লাহকে দুনিয়ার নেতৃত্বের জন্য হেফাজত করিও দুনিয়ার দিকে দিকে জুলমার অত্যাচার স্ক্রিন লোনার উদ্দেশ্যে মজলুম জাতিদেরকে আল্লাহ জুলমের হাত হাজরতের আজম আলহিস্লাম আল্লাহ পাকের কিছুটা অসন্তুষ্টি নিয়ে নিষিদ্ধ ফল খেয়ে দুনিয়া থেকে তুললেন চলো আসল আইসা কানতে আরম্ভ করেছে ইসমাইল মরসি সাহেদ রুহুল বয়ান ও আল্লাহ বলতেছেন সাড়ে তিনশো বছর পর্যন্ত জবালুর রহমত পাহাড়ের কাছে কানলেন যে আল্লাহ ওই শৈতানের ধোকায় ওই শৈতানের ফেরে দিয়ে ভুল হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও সমস্ত অপরাধ কারখানে শৈতানের দিন সব বর্ষা শৈতান সাড়ে তিনশো বছর কান্নার পরে আল্লাহর তরফ থেকে হাজর বলামের কাছে এলহাম হল আল্লাহ পাক বলে দিলেন যে না ঘটনা তো ঘটে গেছে ভুল তো হয়ে গেছে এখন অন্য কেউ কারণে ভুল করেছি একথা বললে মাপ পাইবেন এখন এখনও সরাসরি নিজে আত্মসমর্পণ করতে হবে আমি ভুল করেছি এই কথাটি করতে হবে বলতাম কিভাবে বলবেন দোয়ার মুসাভিদ জানেন না সাড়ে তিরিশ বছর কালনার পরে ওই জবর রহমান পাহাড় ময়দানে আরাফা পাশে অবস্থিত এবং সেখানে কালনার পরে আল্লাহ তরফ থেকে একখানা দরখাস্তের মুসাবিদা পড়ে এবং দোয়া কবুল হইয়া আল্লাহ পাকের কনু সম্পর্ক আর কাল পাইয়া গেলেন এবং সেই ময়দানের নামে ময়দানে মায়ের সব পেয়ে গেল ময়দানে আরাফা সাব্যস্ত হয়ে গেল আর শেষ দোয়া কি রব্বানা যলামনা আনফাসনা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুনাল মিনাল খাসিরিন এখন আর ইবলিশ মিয়া নাই এখন আর শয়তান আর অজজের কোন কথা কি আল্লাহ স্বীকৃতিছে বলো আজিজের পড়া রব্বানা দুইজনই বলদছে রব্বানা ভ্রান্তিকর কথাবার্তা সৃষ্টি করা হয়েছে দুজন সমানে দেওয়া করতেছেন সমান কালের অব্বা না শব্দ কিসমতে থাকলে দায়িত্ব কিসমতে না হেদায় না সুরাহের স্ত্রী হাজরতের আসিয়া রাজিউল্লাহ না স্বামীকে দাওয়াত দিয়েছিল না স্বামীকে দাওয়াত দিয়েছিল না কিন্তু স্বামীর হেদায় কিসমতি কি ছিল না আল্লাহের দরবারে ফিরিয়াদ করতে আরম্ভ করেছে ওলা আমার জন্য আপনি জন্মাকে একখানা প্রসাদ সাব্যস্ত করে দেন একখানা বিল্ডিং তৈরি করে দেন ফেরাও এবং তার কাজকর্ম থেকে মাওলা আমাকে রক্ষা করে। মাওলা আমি ফেরাওয়া আমি দেশের একজন প্রভাবশালী নেতার গানী ছিলাম রাজার গানী ছিলাম কিন্তু তার দুনিয়ারে আরাম হয় দুনিয়ারে মজা মিদার ইসলাম চাই না আমি অত্যাচার অবিচারকে সহিময়ে আমি জান্ন চাই এর বিনিময়ে আমি মালাম এক উত্তম জান্নাত তোমার দরবারে বরখাস্ত করতেছি ও আমার মা পড়ার মা যদি নাকি ফেরাউনের মতো ডিক্টেটার ফেরাউনের মতো এবং জঙ্গনাথের নেত্রী হয়ে গেলেন জঙ্গনাথের লিডার গিয়ে গেলেন আল্লাহ পাঠ করার বেগার এই নার হাম্মের মহিলাদেরকে তাদের স্বামী তাদের ভাই গড়াদার তাদের ছেলে आरे करा, तो दान करते मेहनत करना पर एलते যে রাত বারোটা একটা দুটা পর্যন্ত আছে আপনি আঘাত করতেছে নাচ দেখে কৃত্রিম নাচ দেখে দেখে তা যদি মন ফুরিয়ে যায় আপনার প্রতি তার ভালোবাসা আপনার প্রতি তার মহাপত্তি থাকবে কোন সময় যদি ছবির প্রেমে পড়ে ছবির পিছনে কে কার সেদিকে ধরতে আরম্ভ করে তাহলে আমরা যান আপনার সঙ্গে যে পবিত্র সম্পর্ক তার হয়েছিল হালাল সম্পর্ক তার হয়েছিল সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়েছিলাম আজ মায়েরা মজলুম হয়ে গেছে মায়ের চলতেছে এবং সে স্বামীর ঘর করে বসে যে স্বামী সঙ্গে ভালো ব্যবহার করে না স্বামী সঙ্গে ভালো ব্যবহার করে না এর জন্য গুরুত্ব দেয়ী হল টেলিভিশনের পর্দায় পশা মহিলাদের নাচ দেখা এবং সেরেমার পর্দায় সমস্ত পসা মহিলার নাজ দেখা এবং যে সমস্ত মেয়েগুলি পর্দাহীন হইয়া চেনাখোনা খুলে রাস্তায় ডেনে মানুষকে मसा देखे देखे, देखे, देखे, देखे, देखे, देखे, देखे, देखे पागल परा तो कौन आज आप अपन स्त्री तरह से भलो लागे ना सहदर्मी से भलो लागे ना अर्धिनी का भलो लागे ना अन् जाना একটা মাসগিরা তামসা করতে আছে সেহেতু একজন মহিলা সিনেমায় যে একটা ফিল্ম দেখাইতেছে সেখানে হায়াকার সেখানে বড় বড় একজন আম্মাজনকে নিয়ে টানা হেসড়া করতেছে আপনার লজ্জা করা উচিত তাহলে আমাকে নিয়েও এরকম টানা হেসলা হতে পারে আমাকে নিয়ে টানা হাসড়ার ট্রেনিং তো সেই সিনেমায় হইতেছে টিভির পরদায় হতেছে এই জন্য তাম দুনিয়া হেদায়ত আমি করতে পারবো না আমার স্বামী যত নাকি তার এই পবিত্র চোখ দিয়ে সে যাতে কোনো অশ্লীল সিনেমা ছবি না দেখে রাস্তায় হেঁটে ঘুরে পড়ায় এই নাক মহিলার চেহারা যাতে না দেখে এর জন্য আমি যত চেষ্টা করবো সহি বুঝ দান করে মা বোনদেরকে সিলায় আল্লাহ এলাকার নবীনদেরকে এলাকার স্বামীদেরকে আল্লাহ আপনি দান ফরমান জন্তুর মতো সুতার গোষ্ঠগুলিকে বক্ষণ করতেছে আর ভালো ভালো গোস্ত সে তার মস্কাযুক্ত পার করতেছে তার আশেপাশে এই পুরুষ মহিলাগুলি আপনার উন্মতেন ওই পুরুষ আর মহিলা যারা পর পুরুষ বা পর মহিলার সঙ্গে রংবাজি করেছে প্রেমের আপন হালাল পবিত্র স্বামী স্ত্রীর সন্দেশে সুন্দর ব্যবহার করে নাই সুন্দর শাস্তি আর সাজা দিতে থাকবে আল্লাহ তুমি এই তফসির মা পুরুষ আর মহিলাদেরকে জগ্নতের না আল্লাহ এই কবরের জিন্দিগিয়ে পশাগুস্তা থেকে তুমি হেফাজত ফেরও মহিলাদের ছয়াতালে আমাদের সবাইকে সমবিলত হওয়ার টফিক দান করা কথা চলতেছিল আমল হলো রোজা আরো স্থান পড়তে গেলে আমল হল রোজা রাখার জন্য দুই শ্রেণী বড় পাগল ধরা মুসলমানদের এক শ্রেণী হল ছোট্ট কষিকা ছাড়া এদেরকে সেহেলি খাওয়ার জন্য মা বাবা উঠাইতে রাজি নেই এরা কিন্তু খুব চোখান্না থাকে যে যখনই মা বাবা উঠবে খাওয়ার জন্য মসমস করবে তারা আস্তে করে উঠে বসেছে তোদেরকে না জায়গায় নেই আমরা কেন উঠে আসলি না আমিও সেহেনি খাবো আমিও দেন রত্রে খাবো আমিও রোজা রাখবো তিনি এরকম অনেক ছেলে হয়ে আসলে এবং সকালবেলায় মা বাবা তাকে অনেক বোঝাবার চেষ্টা করে সারাদিন রোজা রাখতে পারবে না কষ্ট হবে রোজা রাখা এখনো তোদের উপরে কর্তব্য হয় নাই সে বলেছেন আমি রোজা রাখবো দুপুরবেলা যখন হয় তখন মা বাবা বোঝায় যে এখন যদি একটু করে না আমরা রোজা ছাড়বো না কিভাবে ছেলে ফেলেরা মুসলমানদের ঘরে করে না মানুষ সে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠতেছে একেবারে অসহায় কমজোর হয়ে উঠেছে আত্মীয় স্বজন আইসা বলে যে আপনার তো রোজা রাখার প্রয়োজনই নাই পুলিশের সুখেছে আপনি রোজাটা ভাঙেন মাসাল এত গরু হয়ে গেলে রোজা রাখার প্রয়োজন কি করে না কারণ কৃষকের সঙ্গে যোগাযোগ করছি পুজোর বলছে না ফেদিয়া দিলেই ফলের শরীর আসে যথেষ্ট হইয়া যাবে রোজা রাখা কি লাগবে না পুরো গরু করে না এই কথা আমি বিশ্বাস করিনি اما من بانم و جیبان با روزاره جوچی همه روزاره چهاره শেষ পর্যন্ত ছেলে মেলেরা কি করলো মাদ্রাসের থেকে মুক্তি সাহটি নিয়ে আসে মুক্তি সাহ নিজেই পড়ে তার বা পুরুষ হলে তার সামনে বসে বলল যে করেন শরীফে আছে যে আপনার ছেলেরা ভুল বলে নাই যে আপনার রোজা রাখার প্রয়োজন হবে না আপনি এই কি খানা খান ছেলেরা কি করবে একজন গরিব মেসকে খাবার দিবে তবে আপনার রোজার পক্ষ থেকে যাবো যথেষ্ট হয়ে আসবো कतक्षण चुप करी थेगा बड़ी बड़ी बोले झेले रोजा सकते कि नहीं रोजा भंग कर कारा किनारा बोल मोटर रोजा जब जगह रोजा